তিনি বলেন শুনেছি আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের ইলম দান করেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহ জ্ঞানদাতা সর্বদাই এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে বিরোধিতাকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না